নামাজের চাবি হল পবিত্রতা অর্জন করা আলী রাহা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লা রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন নামাজের চাবি হল পবিত্রতা অর্জন করা নামাজে প্রবেশ করার বাণী হল আল্লাহ আকবার বলা এবং নামাজ থেকে বের হওয়ার বাণী হল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বলা বা পাঠ করা সোনান আবু দাউদ হাদিস নম্বর একষট্টি জামে তিরমিজি হাদিস নম্বর তিন এবং সোনান ইবনু মাজা হাদিস নম্বর দুশো পঁচাত্তর এমাম তিরমিজি এই হাদিসটিকে এই অধ্যায়ের অত্যাধিক বিশুদ্ধ বলেছেন আল্লা নাসরুদ্দিন আল আলবানি এই হাদিসটিকে হাসান শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবুল হাসান আলী বিন আবু সালের ৩০ বছর পূর্বে রজব মাসের তেরো তারিখে জন্মগ্রহণ করেন এবং তিনি আল্লাহর রসুলের চাচাতো ভাই এবং জামাতা বা জামাই হলেন বালকদের पूर्व बालक मध्य सर्वप्रथमे इसलम धर्म ग्रहण कर মহান আল্লাহ যখন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওস্লামকে হিজরত করে মদিনা যাওয়ার অনুমতি প্রদান করেছিলেন তখন আলী রদ্লাহ আনহু নিজের জীবন ও আত্মাকে আল্লাহ ও তাঁর রসুল সাল্লাহ আলীহি ওসলামের জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি আসলামের বিছানায় শয়ন করেছিলেন তাই কোরশ বংশের লোকজন ভেবেছিল যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজের বিছানায় শুয়ে আছেন তাই পরবর্তী সময়ে তারা যখন জানতে পারল যে তাদেরকে ধোকার মধ্যে পড়তে হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের পরিবর্তে তার বিছানায় আলী রদ্লাহ আনহু শুইয়া আছেন তখন তারা আলী রদ্লাহ আনহোকে ওয়ন্যাইভাবে কষ্ট দিতে শুরু করেছিল কিন্তু আলী রদয়লাহ আনহু তাদেরকে কোনো পরোয়া করেননি এবং যে সমস্ত লোকের আমানত আল্লাহর রসুল সাল্ল আলিহিহাসাল্লামের নিকটে ছিল সেই সমস্ত লোকের আমানত আল্লাহর রসুল সাল্ল আলীহাসাল্লামের উপদেশ অনুসারে তাদেরকে ফেরত দেওয়ার কাজে রত হয়ে গিয়েছিলেন আলী রদ্লাহ আনহোর চেহারা দেখতে অতি সুন্দর ছিল এমন মনে হতো যে তিনি যেন পূর্ণিমা রাতের একটি সুন্দর চাঁদ ख जमन की वीर शक्ति परोपकार प्रखरबुद्धि बक्ता এবং অলঙ্কারপূর্ণ ভাষা জ্ঞানের বিষয়গুলিতেও ছিলেন বিখ্যাত তার বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচশো তিনি নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তবে আল্লাহর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী তিনি শুধুমাত্র তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কেননা আল্লাহর রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম সেই সময়ে নিজের পরিবার পরিজনের সংরক্ষণের দায়িত্ব তার উপর ন্যস্ত করেছিলেন যে জন সাহাবি জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই দুনিয়াতেই পেয়ে গেছেন সেই জন সাহাবিদের অন্তর্ভুক্ত তিনি একজন তিনি হলেন আমিরুল মকিন এবং খোলাফা এরশেদিনের চতুর্থ খলিফা তিনি ওসমান বিন আফফান ওর আল্লাহ আনহোর শাহাদত বরণ করার পর সন পঁয়ত্রিশ হিজড়িতে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হওয়ার জন্য মদিনাতে ব্যায় আত বা আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন অতপর কুফা শহরকে তিনি মুসলিম জাহানের রাজধানী নির্ধারণ করেন তার খেলাফত পাঁচ বছর তিন মাস ছিল तार आमुले सारा मुस्लिम जहान रिक अस्थिरतार अवस्थाटी बिराजमान एक विद्रोहर हाथ फर नाम सन चल्लिस हिजड़ीते अर्थात छश एकषट्टी ख्रीटाब्दे रमदान मासे शहदत बरण करें रदुअल्लाह यदी होते शिक्षणियों विषय এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে পবিত্রতা অর্জন না করে যে কোনো নামাজ পড়া হারাম বা অবৈধ এই বিষয়ে কোনো ফরজ নামাজ বা কোনো নফল নামাজের মধ্যে কিছুই তফাত নেই অনুরূপভাবে পবিত্র কোরআন পাঠের সেজদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সেজদা এবং জানাজার নামাজের মধ্যেও কোনো পার্থক্য নেই তবে কতকগুলি ওলামা এ ইসলাম বলেছেন যে পবিত্র পাঠের এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সেজদার জন্য পবিত্রতা অর্জন করা শর্ত নয় বা অপরিহার্য নয় দুই এই হাদিসটির মধ্যে নামাজের তাকবীরে তাহরিমা এবং নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফেরানোর বিষয়টি নামাজের সাথে জড়িত রয়েছে কেননা তকবীর তাহরিমার দ্বারা নামাজের পূর্বে যা কিছু হালাল ছিল তা সব হারাম হয়ে যায় এবং তসলিম বা নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফেরানোর দ্বারা নামাজের কারণে যা কিছু হারাম হয়েছিল তা সবই হালাল হয়ে যায় তিন এই হাদিসটিতে নামাজে প্রবেশ করাকে তাহরিম বলা হয়েছে কেননা এর দ্বারা পানাহার সহ অন্যান্য আরও দুনিয়ার সব কিছুই মুসল্লির জন্য হারাম হয়ে যায় তাই তকবীর বা আল্লাহ আকবার বলা ছাড়া নামাজে প্রবেশ করা যায় না তাই নামাজে প্রবেশ করার সময় নিয়ত সহকারে আল্লাহ আকবার পাঠ করে নামাজে প্রবেশ করতে হবে চার সালামের মাধ্যমে মুসল্লি নামাজ থেকে বের হয় এবং নামাজের মধ্যে দুনিয়ার যা কিছু মুসল্লির জন্য হারাম হয়েছিল এর দ্বারা তা সবই হালাল হয়ে যায় তাই আতসলিম বলতে ডান দিকে একবার এবং বাম দিকে একবার ওয়া ওরহমাতুল্লাহ পাঠ করা বুঝানো হয়েছে